ولا نزير له ولا مسيل له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمد عبده ورسوله الذي يرسله إلى كافة ཧ ཧ morally འདེ ངེ དེ པ�ৈས བླང, རེེ ཀེ ཁེར འེ ནགས ཕོགིཁ ཇེ འེ ཁེ ཀེ ེསྟར ཡེ ེངབ7 أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالَّذِينَ يَقْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُفِيحُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرُوهُم بِعَذَابٍ أَلِيمٍ يَوْمَ يُحْمَى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما تنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقد قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقات لا تطيه غضب الرب وادفعي متتسو امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دروسي والله اللهم صل على سيدنا محمد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 سمع الله رب تعالى سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم انك حميد مجيد سبحانك لا علم ما علمتنا انك انت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل মহান আল্লাহ রব্বুল আলমদের দরবারে লক্ষ কোটি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারীমের দশ নম্বর পাড়ার সুরায় তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং তিরমিদি শরীফের একটি হাদিস পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে উভয় আয়াত এবং হাদিসকে সামনে রেখে পট নিয়ে কিছু কথা বলবো অমা তফিক ইল্লা বিল্লা বছরের শ্রেষ্ঠতম মাস রমজান উল এই মাসে মানুষ রোজা তারাবি ছাড়াও জাকাত ফিত্রা এবং বিভিন্ন ধরনের দান সত্তা করে থাকে কেন যেহেতু এই মাসের প্রত্যেকটি আমলের সাথ কমপক্ষে সত্তর গুণ বৃদ্ধি করা হয় আপনার আল্লাহ রাস্তায় যদি একটি টাকা এই মাসে দান করেন আপনার আমল নামায় টাকা অন্য মাসে দান করলে যে সাবাব আল্লাহ রব্বুল আলম যে সে সাবাব আপনাকে দান করবে। একশত টাকা যদি আল্লাহ রাস্তায় দান করেন সাত হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সাবাব আপনার আমুল আল্লাহ রব্বুল আলাম সেই সাফাবটুকু লেখে দেবে এই মাসের দামে সবাব বেশি সত্তর গুণ বেশি বিদায় যুগ যুগ ধরে আমাদের এই দেশের মানুষরা এই মাসের অন্যান্য মাসের তুলনায় দান এবং সৎকার বেশি করে থাকে দান এবং সদকা করলে বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা দেখি সম্পদ কমে যায় যেমন ধরুন আপনি বর্তমানে এক কোটি টাকার মালিক যাকা দিতে হবে আপনাকে আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট তো এক কোটি টাকার মালিক হলে আপনাকে এখন আড়াই লক্ষ টাকা জাকাত দিতে হবে তো ছিল এক কোটি টাকা কিন্তু আপনার কাছে আড়াই লক্ষ টাকা কমে গেল বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় ডান সৎকা জাকাত এটা সম্পদ কমায় কিন্তু আমার আর আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম ঘোষণা করেছে না তোমরা ভুল বুঝছো ুল লহুর রিবা অয়ুর বিশ্রদাকর সুদ মানুষের সম্পদকে মিটিয়ে দেয় আর দান সত্তা মানুষের সম্পদকে বৃদ্ধি করে সুভান এই আয়ার দ্বারা বুঝলাম দানে ভাড়ে। মুজাহিদুল হলম সাহারনপুর মাদ্রাসা আমাদের শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর ভিতরে দুইটি শিক্ষা বিখ্যাত একটা হচ্ছে দারুল উলুম দেহবুল মাদ্রাসা আরেকটি হচ্ছে মুজাহিরুল উলুম সাহারনপুর মাদ্রাসা মুজাহিরুল সাহারনপুর মাদ্রাসার শাইখুল হাদিস ফাজাইল আমালের লিখক আলামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওই মুজাহিরুলুম সাহারনপুর মাদ্রাসার সাইকুল হাদিস ছিলেন তো তিনি নিজেই তিনার মাদ্রাসার কেশিয়ার কেশিয়ার কথা কিতাবে লিখতেছেন চিনার মাদ্রাসার কেশিয়ার ছিল আনফ মূর্খ কিছুই জানত না কিন্তু অত্যন্ত দিনদার পরেজগার এবং মোত্তাকি ছিল খুব আমানতদার ছিল তার কাছে এই জন্য উনারে আমানতদারি দেখে মাদ্রাসায় উনাকে কেশিয়ার নিযুক্ত করা হল এবং এলাকার বিভিন্ন মানুষ উনার কাছে এসে আমানত রাখেন তো ওই কেশিয়ারের একটা অভ্যাস ছিল যে কোনো কথা বলার পূর্বে আল্লাহকে ফজল সে এই কথাটি বলতেন উর্দুতে যে তোমরা হিন্দুস্থানের লোক উর্দুতে কথা বলতো আল্লাহকে ফজল সে যে কোনো কথার আগেই বলতেন আল্লাহকে ফজল আমরা বাংলাতে বলি আল্লাহর অনুগ্রহে আল্লাহর দয়ায় আমি অমুক কাজটি করেছি আল্লাহকে ফজল সে ফলাকাম ভোগায়া আল্লাহকে ফজল সে ও কাম নেই হুয়া আমরাও বলি বাংলাতে কিন্তু উনি বলি তো উর্দুতে আল্লাহকে ফজল একদিন তিনি সকালবেলা মাদ্রাসার সকল ছাত্রকে হল রুমে একত্রিত করে বলতেছেন আজ রাত আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হাজ রাত আল্লাহকে ফজল সে গজব কজব আজ রাত আল্লাহর দয়ায় আল্লাহর গজব হয়ে গেছে বিপরীতমুখী কথা আল্লাহর দয়ায় আল্লাহর গজব হয় না কখনো আল্লাহর রহমতে আল্লাহর দয়া আছে উনি কয় আল্লাহর রহমতে আজকে গজব হয়ে গেছে বিপরীতমুখী কথাটা ওনার মুক্তি শুনে উপস্থিত শিক্ষক মন্ডলী এবং ছাত্ররা হেসে দিলেন যে কিন্তু হুজুরে এভাবে বিপরীতমুখী একটা কথা বলতেছে যে আজ রাত আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেল এটা কি তিনি নিজে বলতেছেন তো আমার গভীর রাগ ঘুম ভেঙ্গে যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখি আমি তো কেশিয়ার ছিলাম মাদ্রাসার পক্ষ থেকে আমাকে একটি আলমারি দেওয়া হয়েছে যে আলমারিতে মাদ্রাসার ডাকা রাখতাম মানুষের আমানত রাখতাম গভীর ঘুম আমার ভেঙ্গে যাওয়ার পরে দেখলাম পাঁচ থেকে ছয়জন জন ডাকা চোর আমার আলমারির তালা ভাঙার জন্য চেষ্টা করতেছে आमें उद्धर के देखे बोल देखो भाई इस अलमारी में मेरे पैसे हैं मद्रासा के पैसे हैं और भी बहुत से लोगों की अमानते हैं और मैं जाकात अदा करता हूं और ये ताला तुम नहीं तोड़ने का सुर देर के तीन संबोधन करी बोलें देखो भाई ये अलमारी से मद्रासारों टाका अच्छे हमार व्यक्तिगत टाका मानसरों टिका अच्छे तब हमें जाकात अदाई करी एवं हमें আল্লাহর উপর দৃঢ় আত্মা রেখে বলছি তোমরা আমার এই তালা কখনো ভাঙতে পারবে না এই কথা বলে তিনি আবার ঘুমিয়ে পড়লেন কোনো হাইতে সুরচিৎকার নেই আমাদের ঘরে যদি ডাকা ঢুবে আমরা চিল্লাই পুরা পাড়ার মহল্লার মানুষকে একত্রিত করে ফেলি কিন্তু তিনার কোনো সুরচিৎকার নেই তিনি বলে আমি ডাকাত করি তবে তোমরা আমার এই তালা কখনো ভাঙতে কি এই কথা বলে আবার শান্ত ঘুমিয়ে পড়লেন সেই সাথে যখন ফজরের আজান দেয় আজান দেওয়ার পর উঠার পরে দেখলো ওই পাঁচ ছয় জন টাকা এখনো পূর্বের নেয় তারা বাঙার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখনো ভাঙতে পারতেছে না তিনি ওদেরকে একই বক্তব্য দিলেন দেখো ভাই এ আলমারি মেয়ে মেরে পয়সে হ্যাঁ মাদ্রাসাকে পয়সে হ্যাঁ ওর বহুত লি আমানতে হ্যাঁ ওর মাকাত আাদা করতে হো তুম এালা নেই তোড়া এদেরকে আবার এই বক্তব্যটা দিল দেখো এখানে আমার পয়সা আছে মাদ্রাসার পয়সা আছে মানুষের বিভিন্ন ধরনের লোকের আমানত আছে আমি জাকা দাদাই করি তবে তোমরা এই তালা ভাঙতে পারবে না এই কথা বলে তিনি মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ শেষ করে যখন হুজরায় আসলেন দেখলো তালা আপন জায়গায় ঠিকঠাক মতোই আছে সহিসালত ওই চোরের একজন সেখানে কি নাই সোবাহ আল্লাহ তো বললেন না কেউ আল্লাহর উপর তিনের সোলান আস্থা ছিল যে আমি আমার সম্পদের জাগাত আদায় করি সুতরাং আমার বাকি সম্পদগুলো কখনো চোর ডাকাত এবং আগুন এটাকে কখনো ক্ষতি করতে নবী বলেছেন আমার মতেরা জাকাতের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে হেফাজত করো তার মানে তুমি যদি শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দাও যে সম্পদ ও বাকি তোমার কাছে থেকে যাবে ওগুলোকে জাকাতের বরকতে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন সুবাহ আল্লাহ তাহলে আমরা মনে করি জাকাত শেষ করে মূলত জাকাত রক্ষা করে জাকাত কি করে জাকাত সম্পদ রক্ষা করে এবং সম্পদ বৃদ্ধি করে আমার ভাইরা আমরা পুরুষ প্রতি মাসে চুল কাটে চুল কাটার জন্য সেলুন গেলে কমপক্ষে এক ইঞ্চি করে চুল কাটা হয় প্রতি মাসে তো মাসে যদি এক ইঞ্চি চুল কাটা হয় তো বছরে বারো বার গেলে বারো ইঞ্চিতে কয় ফুট কথা বলার না কেন এক ফুট চুল আমার কাটলো আমি যদি আশি বছর হায়াত পেয়ে থাকি তাহলে আমার কয় ফুট চুল কাটা গেল কেউ কথা বুঝুন না দেখি আশি ফুট না আশি বছর হায়াত পেলে আমার আশি চুল কাটা যাবে তালো বোঝা গেল পুরুষের চুল আশি ফুট পর্যন্ত লম্বা হয় বা সত্তর ফুট পর্যন্ত লম্বা হয় কেন হয় পুরুষ চুল কাটে পুরুষ চুল কাটে বিদায় চুল বাড়ে এই চুল কাটতে হয় কিন্তু আমাদের দেশের কোন মহিলার চুল আজ পর্যন্ত আশি হয়েছে এমন কোনো ঘটনা কাহিনী আপনারা নির্ধারিত একটি সীমানা পর্যন্ত গিয়ে ওদের চুল বৃদ্ধি হওয়াটা বন্ধ হয়ে যায় চুল আর বাড়ে না ব্যবধানটা কোথায় পুরুষ চুল কাটলো আশি ফিট আশি বছরে আর মহিলার চুল বাড়লো না তার কারণ কি তার কারণ একটাই পুরুষ চুল কাটে তথা খরচ করে এই জন্য পুরুষের চুল বাড়ে মহিলারা চুল কাটে না মানে খরচ করে না এই মহিলার চুলও কি করে না বাড়ে না বুঝে গেল কাটার দ্বারায় খরচের দ্বারায় জিনিস কি করে বাড়ে এবং হেফাজতে থাকে যেমন ধরুন হুজুর ফাক সাল্লাহ আলাইসালামের দরবারে এক লোক তিনার বাইয়ের ব্যাপারে কমপ্লেন কমপ্লেন করলো হুজু আমার বাপের আমরা দুই ভাই দুই সন্তান আমরা আমাদের বাপের আমার এই ভাই সারাক্ষণ আপনার দরবারে পড়ে থাকে আর আমি রুজি রোজগার করি যদি আমার এই ভাইও আমার সাথে এসে রুজি রোজগার করত তাহলে আমাদের সংসারটা আরো সচ্ছলভাবে চলত কোন হিমশিম খেতে হতো না বুঝতে আপনি আমার ভাইটাকে বুঝিয়ে বলুন আপনার দরবারে যেন সময় না দিয়ে আমার সঙ্গে এসে রুজি রোজগার করে নবীজি তাকে বলেছেন দেখো হইতে পারে তোমার এই রুজির বরকত তোমার এই ভাইয়ের কারণে হয় তোমার এই রুজির বরকত তোমার এই ভাইয়ের কারণে হয় বাহ্যিক দৃষ্টিতে রুজি রোজগার করে তার ভাইয়ে কিন্তু আপনার ফরক খুব হবে যেন নবি বলছেন এর কারণে কি বাড়ে তোমার বরকত বাড়ে রুজির বরকত বাড়ে সম্পদ বৃদ্ধি হয় তোমার বাহ্যিক দৃষ্টিতে একটা দেখা যায় ফরোক্ষভাবে জিনিস আর একটা বাহ্যিক দৃষ্টিতে জায়গা সৎকার সম্পদ কমায় কিন্তু আপনার ফরক জাকাত এবং সত্তা মানুষের মাল বৃদ্ধি করে আল্লামা জুনুনে মেস্ত্রি রহমা উল্লাহু তালা মিশরের অধিবাসী মিস্ত্রি জুন মেস্ত্রি মেস্ত্রি মানে আমরা যে চিনি মেস্ত্রি গাই ওই মেস্ত্রি না মিশরের অধিবাসী এই জন্য ওনাকে বলা হয় যেমন আমি বাংলাদেশি এই জন্য বাংলাদেশের অধিবাসী এই আমাকে বলা হয় বাংলাদেশি ঠিক কি না যারা জার্মানের অধিবাসী ওদেরকে বলা জার্মানি বা এ ধরনের মিস্ত্রি উনি মিশরের অধিবাসী আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ ছিলেন ওনার কাহিনী সম্ভবত আমি একদিন বলেছি এখন বলার সময় নেই মিশর অনাবৃষ্টি দেখা দিল মিশরবাসীরা ওনার কাছে এসে বলল হুজুর অনাবৃষ্টির কারণে শুধু মানুষ যে কষ্ট পাচ্ছে তা নয় পশু পাখি ঘরের ফিফিলিকা গরু ছাগল ইত্যাদি পর্যন্ত কষ্ট পাচ্ছে দয়া করে বৃষ্টির জন্য আপনি একটু দোয়া করুন আপনার কি আলোচনা বুঝতেছেন তো ভাই আল্লাহর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন বৃষ্টির জন্য জন্য মেস্ত্রি রহমা আল্লাহ বলেছেন বাবা দোয়া এখন না আগামীকাল আসবে আগামীকাল দোয়া হবে আগামীকাল আসবে আগামীকাল দোয়া হবে কয়েকজন এখনই সমস্যা কি আমরা এখন আসলাম এখন দোয়া করেন কয় না দোয়া হবে কি আগামীকাল ওদেরকে বিদায় দিতে ও ভাই আগামীকাল আসার জন্য মাঝখানে একটা রাত্র তো আসবে না কি কর সবা মত পর এসে কে বাজা সবা মত পর এসে কে বাজা সবা মদ তার এসে কে বাজা আল্লাহর অলি যারা ওরা রাত্রের অন্ধকারে অপেক্ষা করে রাত্র যখন অন্ধকার হয়ে আছে আল্লাহর সাথে মাওলার সাথে ওদের আলাপ আলোচনা প্রেমপিতির আলাপ আলোচনা কি হয় ওদেরকে বিদায় দিয়ে দেওয়ার পরে গভীর রাত তিনার যাবতীয় গোটা গুছিয়ে আল্লাহর দরবার দোয়া করতেছে বর্ডার ত্যাগ করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাও রেখে বলেছে দোয়া করতেছে আল্লাহ মিশরবাসীরা গত রাত আমার কাছে অনাবৃষ্টির অভিযোগ করেছে অনাবৃষ্টির কারণে নাকি সকলে কষ্ট পাচ্ছে বৃষ্টি তো হয় না মানুষের অপরাধের কারণে ওগো আল্লাহ আমি চোখ ভুলিয়ে দেখেছি আমার মতো মনে হয় বড় অপরাধী এই মিশরের জমিনে নাই মনে হয় আমার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দেখেছ কবু আল্লাহ আমি তো এখন আর মিশরের জমিনে নাই আমি তো মিশর ত্যাগ করে চলে আসছি এখন তো তোমার আর বৃষ্টি দিতে কোনো বাধা নেই এই দোয়া করতেছে সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি না দিলে শুরু হয়ে গেছে কত বড় আল্লাহওয়ালা কত বড় বুজুর্গ ছিলেন সেই জুন নুনে মেস্রি রহেমা হল জু আর নুন নুন মানে মা উনি ছিল জেলে জেলে মাছ মাছ ধরে দিনভর জাল মেরে মাছ ধরত আর রাতভর জাল মেরে মাছ ধরে দিনে এগুলো বিক্রি করত এগুলো আমাদের সমাজে বর্তমান দোষে পরিণত হয়েছে মাছ ধরা দোকানদারি করা ব্যবসা করা বা একজনকে আমরা এক উপাধি দিয়ে সম্বোধন করি কিন্তু কত বড় বুজুর্গ পেশা ছিল কি মাছ ধরা শুধু জেলে রাত্রে মাছ ধরত দিনে বিক্রি করত তো তিনার একটি নাবালেক মেয়ে ছিল ওই মেয়েটাকে সবসময় নিয়ে যেত আমরা খলিনী বলেন নাকি খলিনা বা ডুল একজন একটা বলে ওই ডুলা খলই ধরার জন্য একটা মেয়েকে নিত মেয়ে ছিল ছোট যখন অন্যান্য জেলেরাও যেতেন উনিও যেতেন দুই চাইটবার জাল মারলে উনার খলই ভর্তি হয়ে যায় তো মাসে ফিরি চলে আসতো। কিন্তু অন্যান্য জেলেরা রাতর জাল মারত কিন্তু ওদের ডুলা সহজে ভরত না একদিন আল্লাহ ঘটনাক্রমে উনার ওই মেয়েটি মারা যায় মারা যাওয়ার পরে তিনি আজকে আবার মাছ ধরার জন্য আসতে আসছে আর আজকে অন্যান্য জেলেদের যে অবস্থা উনারও সে অবস্থা অন্যান্য জেলেরাদের রাতর জাল মারতেছে দুলা বা খলৈপুরে না ওনারও সে অবস্থা চিন্তা করলো কি কারণ কি এতদিন আসলাম দুই চারবার জাল মারলে আমার খলৈপুরি যেত এখন কি সমস্যাটা কোথায় কি সমুদ্রে কি মাছ কমে গেল নাকি আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হয় ও দু মিস্ত্রি তোমার এতদিন ধারণা ছিল তুমি একজন বুজর্গ। তুমি ওই যে তোমার একজন অসপ্ত বয়স্ক মেয়ে তোমার সঙ্গে ছিল ওই মেয়ের বড় আমি আল্লাহ তোমার খলৈটাকে ভর্তি করে দিতাম আর আজকে যেহেতু তোমার মেয়ে না এই কারণে তুমি কি অন্যান্য জেলের যে অবস্থা তোমারও সে অবস্থা তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা দালমারে ডাল মারে কিন্তু পরক্ষভাবে মাছ কার কারণে মেহের কারণে ঠিক তেমনি ভাবে বাহ্যিক দৃষ্টিতে জাকাত দিলে মাল কমে কিন্তু না পরক্ষভাবে ভাবে নবী আল্লাহ বলছেন যে মাল বাড়ে পরক্ষভাবে জাকাতে মাল কি বাড়ে এবং অন্যান্য সম্ভব নিরাপদ থাকে হেফাজত থাকে আমার ভাইরা আমাদের দেশের বিভিন্ন পুকুরে অনেক সময় পা কাটা থাকে এক পা দিয়ে ফানি ঢুকে ভিতরে আমাদের নোয়াকেলের পাশে এটাকে পুকুরের যান বলা হয় নাকি আপনারা কি বলেন যান বলেন না যান দিয়ে পানি ঢুকে ঢুকার পরে একটাই মাত্র যান হয় কি পানি ঢুকতে ঢুকতে দেখা যায় কিন্তু অন্য কোথাও দিয়ে আর পানি বের হওয়ার জায়গা নেই পানি ঢুকার কারণে আস্তে আস্তে পানির উপর শেওলা বসে যায় এক শেওলা বসতে বসতে একটু দাঢ় হয়ে যায় নীল বন্ধ ধারণ করে কিছুদিন যাওয়ার পরে পচন পঁচার দুর্গন্ধ শুরু হয় পানিগুলো ব্যবহার অযোগ্য হয়ে যায় ব্যবহার করতে পারে না কিন্তু যেই ফুকুরের দুইটা গান এক জাম দিয়ে পানি ঢুকে অপর দাম দিয়ে পানি বের হয় দেখবেন আপনারা ওই ফুকুরের পানিতে কখনো শেওলা বসবে না পানি কখনো বিবন্ন হবে না দুর্গমতা হবে না কি এক জায়গা দিয়ে বের হয় অপর জায়গা দিয়ে বের হয় মোটামুটি ফানি কি থাকে চালু থাকে আসা যাওয়াতে থাকে ফানি কি হয় না দুর্গমতা হয় না ঠিক তেমনি ভাবে এক জায়গা দিয়ে যদি আপনার পকেটের টাকা আসে কিন্তু বের হওয়ার পথ আপনি রাখেন না এগুলোকে আপনি সবসময় হেফাজতেই করে রাখেন তখন আপনার এই সম্পদ গুলোর ভিতরে ওই এক জামওয়ালা পুকুরওয়ালা পানির মতো পছন্দরে যাবে বিভিন্ন মসিবত আসবে টাকার কারণে আর যদি যান দুইটা থাকে এক জাম দি পানি ডুকে আরেক জাম দিয়ে পানি বের হয় এক পকেটের টাকা ডুকে আরেক পকেট দিয়ে টাকা বেরিয়ে যায় আপনার পকেটের টাকা স্থির থাকে না কখনো আসতে থাকে যাতে তাকে রুলিংয়ে থাকে তখন আপনার এই টাকা স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে এই টাকা কোনো বিপদ আর মুসিবত টেনে আনবে না আপনার কাছে এই বিষয়টা আরো একটু আলাদা করে বুঝুনি আমানিয়া হোটেলে এক প্লেট বিরিয়ানি বিক্রি ধরুন দেড়শো টাকা বা দুইশো টাকা বিভিন্ন রেটের বিরিয়ানি পাওয়া যায় আপনি আজকে দেড়শো টাকা দামের এক প্যাকেট বিরিয়ানি আপনি খেয়েছেন খাওয়ার পরে যখন প্যাট থেকে এগুলো বের হওয়ার সময় হলো। আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ চিন্তা করলেন দেড়শো টাকা ব্যয় করে এই কফতশালির মৌসুমে আমি বিরিয়ানি খেলাম আর এখন এটাকে বের করে দিব এটা তো আমার লস এই জন্য বের হওয়ার পথ বন্ধ করে দিলেন বের হতে দিলেন না বলেন এই বিরেনিটা আপনার পেটে আছে এটার জন্য কি আপনার শান্তি আসবে নাকি অশান্তি বাড়বে কেন অশান্তি বাড়বে যেহেতু এগুলোকে আপনি আটকিয়ে ধরে রেখেছেন এমন হবে না যত টাকার বিরেনি হোক না কেন এক জায়গা দিয়ে ঢুকবে আরেক জায়গা দিয়ে বের হবে দেখবেন আপনার প্যাট শান্তি প্যাটে কোনো অশান্তি কি সানি রকম নাম জীবন আপনারা আমার আমার দিয়ে খেয়াল করেন পানির অপর নাম জীবন পানি মানুষের জীবন রক্ষা করে আপনে এক বোতল আধা লিটার পনেরো টাকা দিয়ে পানি পান করেছেন পানি পান করার পরে যখন বেরোয়ার সময় হল আপনি চিন্তা করলেন পানির অপর নাম জীবন খেলাম এগুলোকে আমি বেরোতে দিব আমার জীবন চলে যাবে মুখটা বন্ধ করে দিলেন আপনি কি বাঁচবেন নাকি গড়াগড়ি শুরু হবে গত কয়েক সপ্তাহ আগে ভারতবর্ষের একজন প্রভাবশালী বাচ্চা সুলতান গিয়াসুদ্দিন বলবনের কথা বলেছি পসরাব বন্ধ হয়ে গেছে গড়াগড়ি শুরু হয়ে গেছে না পানি খাবেন আবার এটাকে বের করে দিবেন আপনার প্যাট থাকবে স্বচ্ছ প্যাটে কোনো মসিবত আসবে না আপনাকে গড়াগড়ি খেতে হবে না কিছুই খেতে হবে না ঠিক আমার ভাইরা সম্পদ এক জায়গা দিয়ে আসবে আরক জায়গা দিয়ে যদি সম্পদ গুলোকে আপনি বের করে দেন খরচ করে দেন আপনার দেখবেন কখনো অশান্তি আসবে না কখনো আপনাকে বিপদে পড়তে হবে না কথা কি আমার বুঝতেছি নি ক্লিয়ার আপনার আল্লাহর নবী বলেন শেখ লাল ও বেলাল খরচ করতে থাকো খরচ করতে থাকো আরো সোয়ালাকে কোন দিন খালি মনে করিও না আরো সোয়ালাকে কখনো কোন দিন যে আমি খরচ করলে বোধ টাকা শেষ হয়ে যাবে আর মন হয় আসবে না আমি গিয়া বেলাল ও বেলাল খরচ করোলা তাক শাম দিলার শেখ লালা আরো সোয়ালাকে খালি মনে করিও না হাকিম মোলম্মত মজাদুদ্দিন মিল্লক মাওলান আশা আশরাফ আলী নাওয়ার কথা উ বলেছেন যারা টাকা বেশি গনে গনে আমাদের দেশের কিছু মানুষের স্বভাব দেখবেন পাঁচশো টাকা সে নিজে ভালো করে জানে তারপরে সকালে একবার গণা দেয় বিকেলে একবার গণা দেয় এরপরে কোথাও বেরোই তোলে একবার এমনি দেখে আসেনি হ্যাঁ মাসাল্লাহ ঠিকঠাক মতে আসে ওর কাছে টাকা একবার গণা ছাড়া ভালোই কি অনেক মানুষ আছে টাকা গনে টাকা গনি গনি খরচ করে একজন ফকির আসছে ফকেট থেকে ওই যে টাকা উঠলে এটাকে রাখি ওই আডানা বা চারানা অথবা এক টাকা তো আমি শিকি করতে চাই বলেছেন নবী এক বলেছেন তুমি যদি খরচ করো আল্লাহ তোমাকে দিবে। আর যদি তুমি গনা ছাড়া এভাবে খরচ করতেই থাকো অগণিত ভাবে আল্লাহ তোমাকে অগণিত ভাবে সম্পদ দান করবে ভাইরা আমার সম্পদ অধিক গণনা করা এটা হচ্ছে কৃপনের প্রধান লক্ষণ যারা কৃপন প্রকৃতির স্বভাবের অধিকারী ওরা টাকা পয়সা গুণে বেশি কববদার টাকা গুনবে নানফিকিয়া বেলাল হে বেলাল খরচ করা ওয়ালা তাকসান জিলার শেখ লালা হাদিস শুনুন আন আবি উরাইরা দাব রাদিয়াল্লাহু তাআলা আনুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মান মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়িব ফাইন্নাল্লাহা ইউরব্বিহা লিসাহিবিহা এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহরেন আমার যে হালাল উপার্জন হতে একটি খেজুরও আল্লাহ রাস্তায় দান করবে নবীর হাদিস বুঝিয়ে খেয়াল করি নবী বলছে হালাল উপার্জন হতে নাকি হারাম উপার্জন হতে বলেছে হালাল উপার্জন হতে যদি একটু একটি খেজুর পরিমাণে দান করে হারাম টাকা ওলা আল্লাহ হারাম দান কখনো কবুল আপনার ইন্টারেস্টে এক লক্ষ টাকা এটা দিয়ে দিলেন বা দূর দখল করি জায়গা দখল করছেন এখন আপনি বড় দান এই দান আল্লাহ কখনো আপনার কবুল ওলা এক তৈব হালাল দান আল্লাহ কবুল করে হারাম দান আল্লাহ কখনো কবুল করে না নবী বলেন হারাম হালাল উপার্জিত উপার্জনতে যদি একটি খেজুর পরিমাণ আল্লাহ রাস্তায় আমার কোনো বান্দা দান করে। আল্লাহ রব্বুল আলমিন তার নিজ কুদ্রুতি হাতে তার দানটাকে কবুল করে নে কয় টাকা দান করে এটা কোছে কথা বলে না কেন একশো টাকা দান করে দুশো টাকা এটা বলছে হোক না সেটা চারা না যদি হালাল উপার্জন হতে হয় আল্লাহ এটাকে নিজ কুদ্রুতি হাতে কবুল করে তারপরে কি করে সুম্মাই রব্বি হাত ওই দান টাকা গে আল্লাপাক লালন করে লালন পালন করে আল্লাহর নবী বুঝাইলেন আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ বোনার বাচ্চাকে ফালে আল্লাপাকালন পালন করতে থাকে লালন করতে করতে হাতটা কু না মিসলাল জবাল তোমার এই দানটি একদিন পাহাড় সমতুল্য হয়ে যায় দানটা কিসির মতো আচ্ছা আপনি দান করেছেন এক টাকা কিন্তু আল্লাফাক এই এক টাকাকে লালন ফালন করতে করতে করতে করতে করতে করতে আপনার মৃত্যুর পরে এক পাহাড় পরিমাণ সাপ যখন আপনার সামনে দিল হাদিস মধ্যে আসে বন্দাক কান্নাকাটি শুরু করবে আল্লাহ আমি তো এই যে এক আপনি আমাকে দিচ্ছেন এ এক কুড়ি টাকা তো আমি দান করি নাই আমি তো দান করেছি এক টাকা তোর নবীর হাদিস তুই শুনুস নাই তোর নবী বলেছে না তোর দানকে আল্লাহ কি করে বলেন না কেন চ্চা মুরগির বাচ্চা এটাকে যেমনি বাবা লালন পালন করে আল্লাহ আমি আল্লাহ তোর এই টাকাটাকে লালন করে বাড়াইতে বাড়াইতে ধর এখন ফাড় সমতুল্য হয়ে গেল সোহান যতই করিবে দান ততই যাবে আর যাবার রবাত্ত আমি তাদের সু নিচ্ছ দান সৎকা আল্লাহর গুসাকে প্রশমিত করে অথাৎ পাউনি সু এবং দান খারাপ মৃত্যুকে রোধ করে প্রতিহত করে দান খারাপ মৃত্যুকে প্রতিহত করে বলেন দান খারাপ মৃত্যুকে কি করে প্রতিহত খারাপ মৃত্যু বোঝেন মহাদৃষ্ণী কারণ খারাপ মৃত্যু কি তার বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন এক নাম্বার মৃত্যুর সময় বিচারিত শয়তানের ওয়াশ ওয়াচা থেকে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হ্যাপাদত করবে এক নাম্বার উপকার গানের এক নাম্বার উপকার মৃত্যুর সময় শয়তান থেকে আমাদেরকে কি করবে শয়তান কি আমাদের কাছে আসবে নাকি মৃত্যু সময় পিছনতে বলে নাকি আসবে না সবার কাছে আসবে আব্দুল গাদির জিলানি কাছেও গেছে যে যত বড় আলেম তার কাছে তত বড় আলেম বেশি শয়তান গেছে আমার কাছেও যাবে আপনার কাছেও যাবে কারণ শয়তান চায় না কোনো মানুষ ইমেন নিয়ে মৃত্যুবরণ করুক এটা শয়তান কশ্চিন গেলেও কি সারা জীবন চেষ্টা করে আপনাকে গুণা করার জন্য সর্বশেষ যে চেষ্টার মিশন শয়তান চালায় সেটা হচ্ছে মৃত্যুর সময় আপনাকে কিভাবে বানিয়ে চেষ্টা কর। বলেন। যদি দান সৎকা করতে পারো বিচারিত শয়তান মার দুধ শয়তান মৃত্যুর সময় তোমার কাছে আসতে পারবে না নাম্বার দুই কঠিন রোগ আক্রান্ত হইয়া তুমি কখনো মরবে না এই যে ক্যান্সার বলেন বিভিন্ন ধরনের সমস্যা বর্তমানে নিত্য নতুন রোগের রোগ আবিষ্কৃত হচ্ছে যারা দান করবে ওরা ওই ধরনের কঠিন রোগে কি করবে না কথা বলে না মরবে না মরবে না নাম্বার দিন সড়ক দুর্ঘটনা আগুন লেগে বিভিন্ন অ্যাক্সিডেন্টে সে কখনো মরবে না অতর্থ অমিতা তা সতকা আল্লাহর গুসা ক্রোধ প্রশমিত করে অথ অমিতার সু এবং খারাপ মৃত্যু সৎকার আমার মতেরা সৎকার ব্যাপারে দানের ব্যাপারে তোমরা তাড়াতাড়ি করো দানের ব্যাপারে তোমরা তাড়াতাড়ি করো কেননা বিপদ দান অতিক্রম করতে পারে না বিপদ দান অতিক্রম করতে সৎকার ব্যাপারে লেট করো না তাড়াতাড়ি করো তা তাড়াতাড়ি করো তা তাড়াতাড়ি যে ব্যয়সটা দান করো তাড়াতাড়ি সৎকার দিয়ে দাও কেন না আপদ সৎকাকে কখনো অতিক্রম করতে পারে না বিপদ আপদ দেখলেই পালায় বলেন বিপদ আপদ দেখলে কি করে হেয়ার এখানে থাকে না যেমনি ভাবে বিড়ালকে যখন ইন্দুর দেখে ইন্দুর পালায় ইন্দুর ফালাতে থাকে ঠিক যেখানে দান সৎকা থাকবে ওখানে কোনো মসিবত আসবেই না এটা নবির দেখো সৎকার ব্যাপারে তোমরা তাড়াতাড়ি করো কারণ বিপদ আপদা অতিক্রম করতে আমাদের সৎকা তহু আল্লাহর নই বলেছেন হাসুরের ময়দানে যখন সূর্য আপনার মাতার একা দুপুরে চলে আসবে হাসরের জমি তামার ঘামের মধ্যে মানুষ নামি পর্যন্ত বুক পর্যন্ত হাটু পর্যন্ত সাঁতার কাটবে আল্লাহ আরশের সাযা ছায়া ছাড়া হাসর ময়দান আর কোন আল্লাহর বন্দা দান করেছে তার ওই দানটা কেমন দিন ছায়া স্বরূপ তার জন্য হয়ে যাবে অর জল তা সত্য বি মা আল্লাহর নবী বলেছেন আট ধরনের সাত ধরনের লোক আল্লাহর আর সেরে নিচের স্থান পাবে তার মধ্যে এক নাম্বার যারা এমন ভাবে আল্লাহ রাস্তায় সৎকা করেছে তার ডাইন হাতে যেটা সৎকা করেছে বাম হাত পর্যন্ত জানে না তাহলে সৎকা কাল কে দিন হাসরের ময়দানে আমার আর আপনার জন্য ছায়া স্বরূপ হবে হাসরের ময়দান কি ছায়া ছান আপনারা আমার ভাইরা ছায়া ছাড়া কোনো ব্যবস্থা থাকবে না যদি শরীর ঠান্ডা হয়ে যাবে গরম আপনার কি হবে না অনুভব হবে না কলা মধ্যে আছে হজত আবু হাইরা রাজি আল্লাহ তাল পণ্ডিত যে প্রত্যেক দিন আসমান থেকে দুজন ফেরেস্তা অবতরণ করেন প্রত্যেক একজন ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আল্লাহ দানকারীকে তার প্রতিদান দিয়ে দাও দানকারীকে তার প্রতিদান দিয়ে দাও অপর ফেরেস্তা বলতে থাকে আল্লাহ কৃফন করে দাও সর্বনাশ কৃফন কে করে দাও সর্বনাশ দেখবেন যারা কৃপনতা করে আসলে এমন মুসিবতে তারা পড়ে আর দেখবেন যারা দানসটা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে দুনিয়াতে অনেক বড় বড় বিপদাবতে কি করে আর যে মাল সঞ্চয় করে বিপদে পড়ে রোগ ব্যাধি তার ফাড়ে না অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনা এই জন্য বাইরে আমরা দান দিব সর্বশেষ একটা আদি আলহিদ কোন মানুষ যখন মরে যায় খুব খেয়াল করি শোনো কোন মানুষ যখন মরে যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার আমলের সকল দরজা বন্ধ হয়ে যায় নবী বলেছেন যদি তিনটা কাজ তোমরা দুনিয়াতে করে যেতে পারো তোমার মৃত্যুর পরেও তোমার কবরের যেতেই থাকবে কয়টা কাজ তিন কাজ করলে মৃত্যুর পরে কি যাবে আর তিন কাজ যদি না করে যেতে পারি মৃত্যুর পরে বাস আর কোনো সাবাব আপনার যাবে না সব দরজা বন্ধ হয়ে যাবে এক নাম্বার যে ব্যক্তি সদাকায় যা রা কোন দান করে আসতে একটা সাইক্লোন কল অথবা একটা কুপ খরণ করে আসে, অথবা একটা মসজিদ নির্মাণ করে আসছে সৎকায় যা রা অথবা একটা সেলকে একটা কোরআন শরীফ কোরআন শরীর মালিক বানিয়ে দিয়ে আসছে অথবা একটা মাদ্রাসায় দান করেছে ইতিম গরিব গোরা দান করেছে এটা হলো সৎকায় কি ও ভাই একটা কোরআন শরীফ যদি ক্রয় করে দিতে পারেন এই কোরআন শরীফ আল্লাহর জমিনে যতদিন থাকবে যতগুলো মানুষ এই কোরআন পাবে এক্ষতম খাওয়াব আপনার আমল নামায় যেতেই থাকবে একজন আলেম যদি আপনি বানিয়ে যেতে পারেন আপনার অর্থের কারণে একজন মাদ্রাসার ছেলে আলেম হয়েছে আপনার সহযোগিতায় আপনি বৃত্তশালে ছিলেন ওই ছেলেটা ছিল গরিব আপনি তাকে দান করেছেন ওই ছেলেটা যতগুলো আলেম বানিয়েছে আবার ওরা যতগুলো আলেম বানিয়েছে ওরা যতগুলো আলেম বানিয়েছে যতদিন এই দুনিয়াতে সাবাব চালু থাকবে আপনার আমুল নামায় এক বাঘাব যেতেই থাকবে ওই যে হাতটা তাকুরা আমি জাবাল। আপনি দেখবেন পাহাড় সমুতুল্য সাবাব আপনার আমল নামায় চলে আসছে আপনি টেরো পাবেন না সদাকা দিন কোন সন্তান যদি আপনি রেখে যেতে পারেন এই ন্যাক্কার সন্তানের বদগুলোতে আপনার আমুল্লামায় কেয়ামত পর্যন্ত সাওয় যেতেই থাকবে সোহান আমার ভাইরা আমরা রমজান মাস আমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দাম সত্যা করার চেষ্টা করি আর জরুরি একটি মাসালা যেহেতু আলাল কাপ এটা উপর যে মসজিদে এর থেকে বসা মহল্লার পক্ষ থেকে যে কোনো একজন শূন্যতমা আলাল কেপায়া আজকে পনেরোতম রমজান চলছে আগামী বুধবার দিন হবে বিশতম রমজান আপনাদের এই মসজিদ যেহেতু জামে মসজিদ এতে থাকার প্রয়োজন আছে ए का थकते बुधवार सूर्य डूवारे आगे, आगे। बुधवारे सूर्य डूबार आगे आगे जिनी थ मस्जिदे चले आसते हो क्या बुझे अपनारा दिन बुधवार सूर्य डूबार आगे आगे जदि केहू ना डुके सकें शून्य मत कदा ऐ कर एक बसाबा ननक मस्जिद ये টাকা দিয়ে লোক বসায় কোনো লোক স্বেচ্ছায় বসতে রাজি হয় না আর যারে বসায় এত জন্মের গুড়া কোনো আবাদত করতে পারে না কিছুই করতে পারে না যুবক ভাইদের কাছে আমার আবদার থাকবে বুড়ুরা কেন থাকবে আমরা যুবক ভাই যারা বিভিন্ন পেশার সাথে জড়িত না অবসর আছি আমরা এতে গাবে থাকব। কারণ হাদিসের মধ্যে আছে যে যুবক আল্লাহর দরবারে কান্নাকাটি করে জিকির করে কাল কেমতের দিন আল্লাহর আর্শের নিচে সেও ছায়া পাবে সোভা এতে গাব কি লাভ মানে টাকা বাইনাল গিল্লাহ যে ব্যক্তি একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য এতেকা করবে তার থেকে যান নাম তিন খন্দক দূরে চলে যাবে কয় খন্দক খন্দ কি খন্দ কি খন্দকে যুদ্ধ নাকি খন্দক আবার কি খন্দক হচ্ছে খন্দক বলে বোঝানো হয় আসমান এবং জমিনের যে দূরত্ব তার থেকে অধিক দূরত্বকে এক খন্দক বলে আসমান এবং জমিনের যে দূরত্ব একটা দূরত্ব আছে না নাই মাইল পঞ্চাশিক তো হবে না আসমান থেকে জমিন পর্যন্ত পঞ্চাশ মাইল না একটু বেশি অবদ্ধ নাকি একদিন তো আপনাদেরকে বলছি আমি আসমান থেকে জমিন জমিন থেকে আসমান কত কুঠি কুঠিমাইল উপরে একদিন ম্যারাজের আলোচনা আমি বলেছি একদিন দেখলে তিন খন্দ দূর হবে একক্ষ দূরত্ব যদি এতটুকু হয় তো তিন দশে তিরিশ খন্দক যার নাম আপনার থেকে কি হয়ে যাবে বলেন দূরে চলে যাবে আর একটি হাতি তলার্লাম আলমোহিব তাকিব এ দেখেকারী সর্বরকমের গুনা থেকে নিরাপদ থাকে এতেক সর্বরকমের গুনে থেকে তার কোন হাসান মিনাল হাসানাতে হাসান হাসানাতে কুল্লিহা একটা লোক বাহিরে বসে যত ধরনের করবে এই লোক এই কাপে বসার কারণে যাবতীয় ন্যাকের সবাব সে একাই পাবে এতে কাফে বসলে জানাজার নামাজে যেতে পারে কিনা আপনাদের কি ধারণা পারে কিনা জানাজার নামাজে যেতে পারে আর জানাজার নামাজে যাইলে সব আসেনি না নাই তো যে লোকে এতে কাপ করেছে যেহেতু জানাজার নামাজে যেতে পারলো না জানাজার নামাজে যায়া ওরা যে স্বাব পেয়েছে এই লোক মসজিদে বসে ওই স্বাবটা পেয়ে গেছে রুগীকে দেখা স্বভাবের কাজ কিন্তু এতে কাপে বসার কারণে কোনো রুগীকে দেখতে যেতে পারে না আল্লাহবাদ বলে তুমি এতে কাপে থাকো রুগীকে দেখলে যে সাহব সে সাহবটাও আমি তোমার আমল নামা দিয়ে দিলাম আর সবচেয়ে যে বড় লাভ দেবে এতে কাপের সেটা হচ্ছে আল্লাহ রুবি বলেছেন তোমরা সবে গদর নামে একটি রজনীকে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাজ করো রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা সবে গদর তালাজ করো সবে গদর হচ্ছে লাই লতুন তিরাশি বছর মাস মাসাদত করলে যে সব সবে জাগ্রত থেকে আবাদত করলে আল্লাহ তাকে দান করে। আমি আর আপনাদের সাতাশিয়া এটা তো আমাদের একটা রেওয়াজ দেখ অধিকাংশ মানুষের মত এটা কিন্তু সবে কদর নবী বলেছেন বেজোর রাত্রে তালাস করার জন্য নাকি সাতাশে রাত্রে তালাশ করার জন্য বলছেন কি বলছেন তো যে লোকে টেকআপ করবে সে বেজুর রাতগুলো পাবে কিনা সবাই বলেন পাবে কিনা তাহলে যে লোকে করবে হান্ড্রেড পার্সেন্ট মিয়া মিয়া ওই লোক সবে কত সব অবশ্যই পাবে এই আমার ভাইরা এ সবাব গোল্ডেন অফার কত বড় সুযোগ আমাদের জন্য এবাদতের মৌসুম এবাদত করেন এবাদতের দরকার আছে একবার সোহান আল্লাহর সবার জন্য হাসের মধ্যে আজ কি যেতে পারেন এই জন্য আমরা ইনশল্লাহ সামাজিকভাবে বুধবার আগে আগে কে কে থাকবে আমরা আলোচনার মাধ্যমে এমন যেন না হয় যে ও মন ডুববে এই জন্য না হয়তো দেখা যায় একজনও হবে না এই জন্য যোগাযোগের মাধ্যমে আমরা সকলে ডুবার চেষ্টা করি গত সপ্তাহে একটা প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম জাকাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ সৎকার সম্পর্কে আলোচনা করেছি ওটাও একটা অংশ দিতে থাকেন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আগামী সপ্তাহে জাকাত সৎকা ভিদির সবে কথর নিয়ে আলোচনা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সৎকা করার তৌহিক দান করুন আপনারা যারা সুন্দর হয় না স্যার